بسم الله الرحمن الرحيم الله والله والله والله الله والله محمد ورسلي على رسول الكثير أما دعوه أعوذ بالله السلطان الرجيم قل إن كنتم خير بالله فاتجعوني يفللكم الله বাঁচিয়ে রাখার সহজ একটা ব্যবস্থা হলো যিনি বেঁচে থাকবেন তার সাথে সম্পর্কিত হয়ে যাবেন সবকিছু ধস্তা আল্লাহ সম্পর্কিত হয়ে যাবে আল্লাহ যে যতটুকু রঙিন হয়ে যাবে সে নিজের স্থায়িত্বকে যতটুকু নিশ্চিত করেছেন আল্লাহ ব্যক্তি তারা প্রিয়জনদের সাথে থাকে সে ব্যাপকত যদি না আল্লাহকে যে ভালোবাসবে সে কিভাবে আল্লাহ সান্নিধ্য তার স্থায়িত্ব হবে জান্নাতের মধ্যে তার পুরো চির স্থায়ী অবস্থান বলেছেন কেউ অবমেন হতে পারবে না যদি সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো মানুষের রসালকে ভালোবাসাও ইমানের জন্য অপরিহার তাহলে আল্লাহ আল্লাহকে ভালোবাসাটা কতদিন গুরুত্বপূর্ণ এই ভালোবাসার ছাড়া কেউ জান্নাতে যেতে পারে আর ভালোবাসার পরিমাণ যার মধ্যে যে পরিমাণ বেশি হবে তার জন্য জানা সেই পরিমাণ মিশ ভালোবাসার প্রকাশ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 মসজিদদের ব্যাপারে আল্লাহ রবুল আলম বলেছেন যে তাদের দেব দেবীদেরকে তারা আল্লাহকে ভালোবাসার ন্যায় ভালোবাসে আল্লাহর চেয়ে অন্যকে ভালোবাসায় প্রাধান্য দেওয়া হলেন বা আল্লাহর সমান কাউকে ভালোবাসলেন এই ভালোবাসাটা হল সিরকি ভালোবাসল আবার আল্লাহকে ভালোবাসল কিন্তু আল্লাহর জন্য আল্লাহর পথে ভালোবাসলো না এই ভালোবাসাটা এটাও কাজে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 এই দুই অবস্থা সন্ন্যাদ এই ভালোবাসা এটা যদি আল্লাহর প্রতিহ হয় তাহলে এই ভালোবাসা কোনো কাজে লাগে এটা অবশ্যই বেশ ছিল কাজে লাগে না তাহলে ভালোবাসা ফলদায়ক হলো যেটা আল্লাহর দেখানো পথে হবে এবং আল্লাহর জন্য হবে আলসভ্য ফিল্লা ওয়াল আলসভ্য লীল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর দেখানো পথে ভালোবাসা এই ভালোবাসার ভিতরি হলো আল বৌদ্ ফিল্লা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 একটা থাকলে আরেকটা অবশ্যই আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা উত্তরতা জড়িত যেটা যে পরিমাণ বেশি হবে যে পরিমাণ হবে আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা সেই পরিমাণ বেশি হবে আল্লাহ শত্রুদের প্রতি ভালো ঘৃণা যেই পরিমাণ কম হবে আল্লাহর প্রতি ভালোবাসা সেই পরিমাণ কম হবে আর এই ভালোবাসার হি বাহি বলি না ইমান দান হইতে হইলে মহাব্বত কি হইতে হবে থাকতে হবে ইমান যে মহাব্বত যে পরিমান কামেল হবে ইমাম সেই ভালোবাসা যেটা কল্যাায়ন সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর পথে ভালোবাসা এটার প্রকাশ হবে কিভাবে এটার প্রকাশ হবে তারা যেই বিষয়গুলিকে ভালোবাসেন সেই বিষয়গুলিকে ভালোবাসা আল্লাহ যেই বিষয়গুলিকে ঘৃণা করেন সেই বিষয়গুলিকে কি করা ঘৃণা করা পরিহার পল্লিম কুমকুম তো আল্লাহুল্লাহ যদি যদি আল্লাহকে ভালোবেসে থাক তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ ভালোবাসা তোমরা পাবে বাস্তবে কারো মনের ভালোবাসা থাকতে পারে আল্লাহর প্রতি কিন্তু যদি রসুলসলামকে অনুসরণ না করে তাহলে এই ভালোবাসা কিনা কোনো কাজে রসুলসালামের প্রতি রসুল কারো আত্মীয় এই রসুলের প্রতি কারো ভালোবাসা আছে এই ভালোবাসা তাকে কি করবে না মুক্তি দেবে না রসুলের প্রতি ভালোবাসা আছে তার এমন ভালোবাসা যে নিজের জানের চেয়ারসুলকে ভেসে ভালোবাসে নিজের জীবনের চেয়ার আসলকে কি করে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা কার জন্য না আল্লাহর জন্য না এই ভালোবাসা তাকে আল্লাহর ভালোবাসা পর্যন্ত পৌঁছাবে না সে মুমেন্ট হবে না সে জান্নাতে যাচ্ছে ও ছোট্ট উদাহরণ হিসেবে আমরা স্মরণিত করি আবু তালেবের বিষয়টা সে রসুলকে কি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা নেই নিজের পরিবার পরিজনের চেয়ে বেশি ভালোবাসা নেই সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতেছে পুরা সমাজের বিরুদ্ধে সে এক আর পক্ষে রয়েছে তার গোষ্ঠীর কারো সংবাদে নাই এক হাদিসের বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন আকাশের মধ্যে ঘোষণা দিয়ে দেয় যে আমি তাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো জীবরা তাকে ভালোবাসে ফেরেস তারা তাকে ভালোবাসে সমস্ত আকাশবাসী রাশি তাকে কী করে ভালোবাসে আর সেই ভালোবাসার প্রকাশ সাথে দুনিয়াতে যারা আল্লাহ খাঁটিবন্দা তারা তাকে ভিতরে । করে এই যে দুনিয়াতে তার প্রতি ওই আসমানি ভালোবাসাটা কি হয় বাস্তবায়িত হয় তার প্রতি আসমানি ভালোবাসাটা আসে এই ভালোবাসাটা কাদের ভালোবাসা যারা আল্লাহর জন্য ভালোবাসে তাদের ভালোবাসা। এই এক্ষেত্রে আমরা ভুল করে দিই কেউ দুনিয়ার মধ্যে সর্বজনপ্রিয় সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত হয়ে গেলেই আমরা মনে করি সে জিব্রাইলের সে আল্লাহর ভালোবাসা কি ধন্য হয়ে গেছে না কাকে যে অনেকে ভালোবাসে এটা কোন দৃষ্টিতে ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহর পথে ভালোবাসতেছে না ভিন্ন কোনো কারণে তার দেশীয় হওয়ার কারণে বা তার সৌন্দর্যের কারণে বা আর স্বার্থের সাথে মিল হওয়ার কারণে বা তার সুবিধা মতো পতোয়া দেয়ের কারণে এই কারণে তার প্রতি ভালোবাসা অথবা আল্লাহ শত্রুদের সাথে তার ঘৃণা না থাকার কারণে সে ভালোবাসার পত্র হয়ে গেছে বাস্তবতা বর্তমানে এমন হচ্ছে আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা না থাকার কারণে আল্লাহর শত্রুদের সর্বজন প্রিয় হয়ে আসছে আর এই সর্বজন প্রিয়তাটাকে আমরা বলতেছি যে আল্লাহর ভালোবাসার প্রকাশ না আল্লাহর ভালোবাসার প্রকাশ যার মধ্যে ঘটবে তার মধ্যে তো আল্লাহ শত্রুদের প্রতি শত্রুতাটা সবচেয়ে বেশি থাকবে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 সফলতা লাভ করে আর এই ভালোবাসাটা এটা কোনো গন্ধি কি করবে না তখন আর আবদ্ধ থাকবে না তখন সে দেখবে না যে যাকে আমি ভালোবাসতেছি সে গড়ি না সে সুন্দর না কালো সে আমার দেশ না সে বিদেশি টাকা পয়সা বেশি আছে না কম আছে সে আমাকে কিছু দেয় না দেয় না বরং যে তার বিরুদ্ধে সঠিক মাসালা দিতেছে কঠিন ফতোয়া দিতেছে প্রকৃত সে যদি হকের তালাসকারী হয়ে থাকে এই ব্যক্তিকে সে ভালোবাসা ওই ব্যক্তির নাই যে তার কি করতেছে ঢিল ফতুয়া দিতেছে যাকে সে কি করতেছে যে তাকে কি করতেছে সরিতের ব্যাপারে সার দিয়ে দিতেছে সে নিজেও বলবে ও আমার কিসের জন্য মন জন্য কি করতেছে আমাকে ছাড় দিতেছে এই ভালোবাসাটা এটা হবে আল্লাহর জন্য এবং আল্লাহ আমাদের যদি ভালোবাসাটা আমরা সংজ্ঞায়িত করতে পারি এরপর এর মধ্যে আমরা যতটুকু কি হইতে পারবো অগ্রসর হইতে পারবো ততটুকু সফলতা টেকনিক সাল্লা এই ভালোবাসাটা চিহ্নিত হয়ে যাওয়ার পরে এখন এটা অর্জনের ব্যবস্থাটা কি বলেছেন খাদিস অবধারিত এবং নিশ্চিত গিয়ে কথা শুনে বিনোদনের জন্য না গল্প জন্য না বন্ধু বান্ধবের আড্ডা দিয়া ফুর্তি জন্য না আল্লাহর জন্য তার এই মজলিস টা হয়তো এই মজলিস শরীর হইতে গিয়ে তার অনেক ঝাক্কি জমালে অবহাইতে হয় অনেক দূরে স্বার্থও তার নষ্ট হয় এই মতো নাকি এই জন্য পরবর্তী শব্দই নাকি যে আমার জন্য একে অপরের জন্য কি করে তারা খরচ করে দেওয়াল মতোই নাকি আমার জন্য একজনে আরেকজনের সাথে কি করে সাক্ষাৎ করে এই যে সাক্ষাৎ আল্লাহর জন্য খরচ আল্লাহর জন্য আরেক ভাইয়ের সাথে মজলিশ করা এইগুলি দিয়ে आल्ला मोहब्बत तैयार ही अर्जन यहाँ कार मध्य आसे क्यों एक बोलो हिस्सि धरासुआ भेतर वस्तु ये क्योंकि महब्बत भर सृष्टि हवा सेनेकटा बैरिया अस्वा मानुषर धराशुआर नागाले बैर विषय जो दिल्ल अवस्था दिल धैरता परिवर्तन करते क्यों जदिनी काजगर सड़ित है আল্লাহর পক্ষ থেকে তার দিলের অবস্থা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে কারণ আল্লাহর মহব্বত যখন তার জন্য নিশ্চিত হয়ে যাবে তখন সে আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহর মহব্বতটার জন্য নিশ্চিত হয়েছে সেই মহব্বত না আল্লাহর তাকেও আল্লাহর প্রতি ভালোবাসা তখন গাড়ি বানাই ফেলি এটাই হয় যে উপরের দিক থেকে আগে আসে আল্লাহর মহব্বত যখন তার প্রতি হয়ে গেছে তখন সে আল্লাহকে ভালোবাসবে তার দ্বীপ তখন ঘুরে যাবে আর আল্লাহকে যখন ভালোবাসবে এবং ভালোবেসে ফেলি তখন এর প্রকাশটা হবে কি সবকিছু বদল হয়ে যাবে কারণ সবকিছু দোকা আল্লাহ এমনকি আজাদ আসবে আল্লাহ পক্ষ থেকে এই মধ্যেও সে মধুরতা ভাবে আল্লাহ শত্রুরা তার গলা কেটে দিবে সে সবচেয়ে বেশি সফলতা অনুভব করবে সে বলবে ফুজতু আর দিন কাহার কাহার রবের আমার জীবনটা সফল হয়েছে যে আমার মোহব্বতে কোরবানি নজরানা সাক্ষ্য আমি পেশ করতে পারছি এটা তার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয় নিয়ে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 যে জন্য শেষ হয়ে যাওয়া এটাকে তার সবচেয়ে আল্লাহর শত্রু কাঠের মশে সে নিয়ামতটা যত বড় আকারে যত বিষি আকারে যত নিশ্চিত আকারে সে এই মধুরতার ধারে কাছে দেওয়া থাকে না এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে সুখ সুবিধার উপকরণ সবচেয়ে বেশি সমৃদ্ধ কাপের মুশেখরা এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে আল্লাহ আল্লাহ দিনদার যাদেরকে মুসলমান সমাজে মনে করে কি বিশেষ করে যে এরা সবচেয়ে বেশি দুর্বল এদের মধ্যে আত্মহত্যার কি নাই কি হ্যাঁ এরা আল্লাহর জন্য কোরবানি দেওয়ার কি প্রবণতার মধ্যে আসে হত্যা নাই আছে। তখন এ আল্লাহ পক্ষ থেকে যা আসে সবগুলি কি হয়ে যায় মিষ্টি হয়েছে মোহাব্বতের দ্বারা তিক্ত বিষয়গুলো মিষ্ট হয়ে যায় মধুর হয়ে যায় দ্বারা দেখা যন্ত্রণা এগুলি মিষ্টি হয়। তার ভিতর থেকে এই উক্তি আসলে জানলার পথে যেই পরিমাণ আমি কোরবানি বেশি দিতে পারবো লাফায় লাফায় আগে বেড়াতে থাকি শত্রুর ভয়ে সে পৃষ্টিতে যখন মৃত্যুর সামনে দেখে সে পাগল হয়ে যায় মৃত্যুর সাথে আলিঙ্গন করা এই জন্য তো যুদ্ধের ব্যাপারে রসন বলেছেন কি নাকি এই জন্য রসব হাতেছে শব্দ বেড়ে গেছে যে মৃত্যুর সামনে দেখো দেরিন পিছনে হারতে পারবে না কি করবার মুখ দিলাম সামনে বার শুধু রসল বলে গেছেন দেখেন সিংহের মতো হংকার দেওয়া শুরু করে দিয়েছে আসলে আল্লাহ জন্য ষড়যন্ত্র এটাই হল সবচেয়ে বড় অর্থ এটাই মহাবতের চরন্ত্র আল্লাহ তালা আমাদেরকে এই ঘোষটা দান করুন আল্লাহর জন্য যেন আমরা কি করতে পারি মহাবত্য আমাদের আমির দেরগত মামলদের দেশে আচরণ আমাদের ভাইদের সাথে সম্পর্ক এই সব ক্ষেত্রে আমাদের যদি এই ধ্যানটা থাকে যে আমাদের এই কাজটা কার জন্য আল্লাহর জন্য তাহলে আমি দেখবো যে আমার অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে আর যদি হাহের সাথে নকশা এখানে আমি কি করে দিই তারপরে যাতে অনেক হুকম নাকতে আমি অনেক আচরণ আমার কি হবে না সহ্য হবে না অনেকের সাথে একজন ছিল আরবি সবাই গলায় গলায় কি হয়ে গেছে ভাই হয়ে ভাই কি মার কেবের আপন ভাইয়ের কি হয়ে গেছে বেশি বড় আপন ভাই হয়ে গেছে